আপনার কাছে আচ্ছন্নকারী কেয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে কি অনেকের মুখমণ্ডল সেদিন হবে লাঞ্ছিত প্লিষ্ট ক্লান্ত তারা জ্বলন্ত আগুনে পতিত হবে তাদেরকে ফুটন্ত নহর থেকে পান করানো হবে কণ্ঠকপূর্ণ ঝাড় ব্যতীত তাদের জন্য কোনো খাদ্য নেই এটা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুদায়ও উপকার করবে না অনেক মুখমণ্ডল সেদিন হবে সজীব তাদের কর্মের কারণে সন্তুষ্ট তারা থাকবে সুউচ্চ জানাতে সেখানে শুনবে না কোন অসার কথাবার্তা সেখানে থাকবে প্রবাহিত ঝর্ণা সেখানে থাকবে উন্নত সুসজ্জিত আসন এবং সংরক্ষিত পানপাত্র এবং সারি সারি গালিচা এবং বিস্তৃত বিছানো কার্পেট তারা কি উষ্টের প্রতি লক্ষ্য করে না যে কিভাবে সৃষ্টি করা হয়েছে এবং আকাশের প্রতি লক্ষ্য করে না যে তা কিভাবে উচ্চ করা হয়েছে এবং পাহাড়ের দিকে যে তা কিভাবে স্থাপন করা হয়েছে এবং পৃথিবীর দিকে যে তা কিভাবে সমতল বিছানো হয়েছে অতএব আপনি উপদেশ দিন আপনি তো কেবল একজন উপদেশ দাতা। আপনি তাদের শাসক নন क्यू जब मुख फिरिए नए काफिर आल्लाह ता महाज देवें निश्चय ते दे प्रत्यवर्तन दिखे अतप तब निकाश हमार ही दायित्व